এটা শরীয়তের পরিভাষা ওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব এবং বারা শব্দের অর্থ হল শত্রুতা ইসলামী আকিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক একটি দিক হচ্ছে এই আল ওয়ালা ওয়াল বারা আল ওয়ালা ওয়াল বার শুদ্ধি ছাড়া কারো তাও হিত পরিশুদ্ধ হবে না এটা ইমান ও কুফুরের মাঝে দ্বন্দ্বের বিষয় একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এটাই দিনের ভিত্তি এটাই মিল্লাতু ইব্রাহিমের সার কথা সুরায় মোমতাহিনার চার নম্বর আয়াতে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 ওর মা বুদ্ধদের প্রতি মূর্তিগুলোর প্রতি সহজে ঘৃণা ও শত্রুতা পোষণ করতে পারেন এবং তাদের থেকে সম্পর্কচ্ছেদ করতে পারেন কিন্তু ওই মূস্টিক সহপাঠীর সাথে শত্রুতা ও সম্পর্কচ্ছেদ করতে পারেন না এটা আপনার জন্য অত সহজ হয় না মূর্তিকে ত্যাগ করা সহজ কিন্তু মূর্তি ওয়ালাদের ত্যাগ করা সহজ না তাওহীদের দাবি এটাই যে মূর্তি গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ মাবুদ আছে আদর্শ আছে সেগুলোকে ত্যাগ করো সাথে সাথে ঘৃণা করো তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করো ইব্রাহিম আলীহি সালাম তার পুরো জাতির বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিলেন তিনি বললেন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 সাব্যস্ত করেছেন আল্লাহর কাছে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফুরি কে প্রিয় মনে করে থেকে করে আল্লাহকে ছাড়া আল বারা হতে পারে না সুরা এরশাদ হয়েছে তার সাথে তারা এবং আল্লাহ সুরাই মুজাদ আলার ২২ নম্বর আয়াতে বলছেন او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان واجدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الانهار فيها رضي الله عنهم ورضوان عنه. اولئك حزب الله الا ان حزب الله هم المفلحون الله وپرکালের প্রতি তুমি পাবে না এমন জাতিকে তাদেরকে পাবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে বন্ধু হিসাবে গ্রহণ করতে যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে যদি সেই বিরুদ্ধবাদীরা তাদের পিতা পুত্র ভাই অথবা জ্ঞাতিগোষ্ঠী হয় তবুও এদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রুহ দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাত সমূহে যার নিচ দিয়ে সমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এরা হলো আল্লাহর দল জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সফল কাম যারা আল্লাহর জন্য বন্ধুত্ব শত্রুতা করে এই আয়াতে তাদেরকে সম্মানিত করা হয়েছে আল্লাহ তাদের নিজ দলের লোক বলে ঘোষণা দিয়েছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুন আমাদের প্রকৃত আল ওলা ওয়াল বারার চর্চা করার তাওফিক দান করুন আল ওয়ালা ওয়াল বারার নামে বাড়াবাড়ি উগ্রতা এবং ছাড়া ছাড়ি ইর্জা থেকে হেফাজত করুন ইল্লাল ইলাল